মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له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 وَكُلُّ ضَلَالَتِهِمْ فِي النَّارِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচ্য বিষয় থাকছে পিতামাতার অধিকার সম্পর্কে সন্তানদের ওপরে পিতামাতার অধিকার কি যে পিতামাতারা মাতারা সন্তানদের লালন পালন করে বড় করে মানুষ করেন যে পিতা মাতারা সন্তানদের জন্য অনেক কোরবানি অনেক ত্যাগ স্বীকার করেন যে পিতা মাতারা সন্তানদের জন্য নিজেদের আরাম হারাম করে দেন এবং বহু কষ্ট স্বীকার করে সন্তানদেরকে মানুষ করেন অনেক সময় যে পিতা মাতারা নিজেরা না খেয়ে থেকে সন্তানদেরকেই খাওয়ান যে পিতা মাতারা সন্তানদের লেখাপড়া তাদের শিক্ষা এবং তাদেরকে বড় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান সেই পিতামাতাদের অধিকার কি সন্তানদের ওপরে এই সম্পর্কে কিছু কথা প্রিয় দর্শকদের সামনে আলোচনা করা হবে ইনসে আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে যেখানে তার অধিকারের কথা বলেছেন আল্লাহ তালা নিজের অধিকারের কথার বলার পরে পরেই পিতা মাতার অধিকারের কথা আলোচনা করেছেন এ থেকে বুঝতে পারা যায় যে পিতামাতার অধিকার অনেক বড় এবং তাদের গুরুত্ব আল্লাহর কাছে অতীব মহান কারণ আল্লাহ তাল্লা পিতা মাতার কথা বলেছেন দুই নম্বরে নিজের কথা বলার পর যেমন আল্লাহ তাল্লাহ বলছেন কাদা রব্বুকে আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কার উপাসনা করবে না এবং তোমরা তোমরা পিতামাতার সাথে যদি তাদের কেউ পিতা কিংবা মাতা এদের কেউ যদি বার্ধক্য পৌঁছে যায় সেই ভুল কাজটার কারণে আপনি মুখ থেকে এমন কথা বলবেন না যে উহ এরকম একটা কাজ করে ফেললে কিংবা তুমি অসন্তুষ্ট হয়ে পিতামাতার মাতার সালে উ ব্যবহার করবে না আল্লাহ তালা নিষেধ করছেন সম্মানের সাথে কথা বলবে রহমা আর আল্লাহ বলছেন ওদের জন্য পিতা মাতার জন্য তুমি তোমার রহমতের বাজুকে বিছিয়ে দাও তোমার দয়ার বাজুকে বিছিয়ে দাও করেছিল। যখন আমি ছোট ছিলাম যখন আমি শিশু ছিলাম যখন আমি অসহায় ছিলাম যখন আমার করার কোনো শক্তি ছিল না যখন আমি নড়তে চড়তে পারতাম না পেশাব পায়খানা করতে পারতাম না পিয়াস লাগলে পানি চাওয়ার শক্তিও আমার ছিল না ক্ষুধা লাগলে আমার মা বুঝতে পেরে যেত যে আমার খাবারের দরকার আমার মা বুঝতে পেরে যেত আমি ক্ষুধার্ত হয়েছি সঙ্গে সঙ্গে মা সব কাজ ছেড়ে দিয়ে দূরে আমার কাছে আসতো আর আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আমাকে দুধ পান করাতো আমাকে পানি পান করাতো তো আল্লাহ যেমন তারা ছোট অবস্থায় যখন আমি একেবারে অসহায় দুর্বল ছিলাম তখন আমাকে আল্লাহ তুমি ওদের প্রতি দয়া করো রব্বির হ্যামহুমা আল্লাহ তুমি ওদের প্রতি দয়া করো কামা রব্বায়নি যেমন তারা আমার প্রতি দয়া করেছিল আমাকে লালন পালন করেছিল যখন আমি ছোট ছিলাম প্রিয় দর্শক আল্লাহ এখানে বিস্তারিতভাবে মায়ের বাপের গুরুত্বের কথা আলোচনা করে বলছেন যে তোমরা তাদের সাথে সদ ব্যবহার করবে তাদের কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায় খবরদার কোন সময় অসন্তুষ্টি হয়ে রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে ও শব্দটুকু তাদের সাথে ব্যবহার করা তোমাদের জন্য বৈধ হবে না তাদের জন্য সব সময় তোমাদের দয়ার বাজুকে বিছিয়ে দিবে তাদের জন্য সব সময় রহম দয়া প্রদর্শন করবে কারণ তারা তোমাদের জন্য যে কষ্ট যে ত্যাগ স্বীকার করেছে তার দৃষ্টান্ত কোন আল্লা রবুল আলমিন পিতা মাতার কথা বলে বলছেন যে তাদের গুরুত্ব দিবে তাদের সম্মান করবে তাদের মর্যাদার খেয়াল লাগবে এটা হচ্ছে সুরা ইসলার কথা অনুরূপভাবে ভাবে সুরা লোকমানের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর সদ ব্যবহার করবে হেমালত হু উম আলা ওহান মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছিল ওহানান আলা ওহান কষ্টের ওপরে কষ্ট দুর্বলতার উপরে দুর্বলতা শিকার করে তোমাকে পেটের উপরে ধারণ যায়। মা জীবনের অনেক আরাম আড়ায়স থেকে জীবনের অনেক সুখ শান্তি থেকে মা আমার বঞ্চিত হয়ে যায় কখন যখন আমরা মায়ের পেটে আসি কারণ সন্তান যখন পেটে আসে তখন একজন মহিলা অনেক রকমের কষ্টের শিকার হয় ঠিক মতন খেতে পারে না ঠিক মতন বসতে পারে না ঠিক মতন ঘুমাতে পারে না চলাফেরা করতে পারে না কোথাও গেলে কষ্টবোধ করে। কষ্ট হয়। কত কষ্ট খেতে গেলে বোধ করে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় এই শিকার করে আমাদেরকে পেটে ধারণ করে রাখে নয় মাস পর্যন্ত আমরা ওই ওদের পেটে এইভাবে থাকি আর ওরা কষ্ট স্বীকার করে মহান আল্লাহ রবুল আলমিন তাদের এই কষ্ট চিত্রটা পবিত্র কালামে তুলে ধরে বলছেন মা পেটে ধারণ করেছিল দুর্বলতার উপরে দুর্বলতা কষ্ট কষ্ট স্বীকার করে কোন পুরুষ তার সঠিক বর্ণনা দিতে না। তাছাড়া এই কষ্টর বর্ণনা আমরা যতই বলি যতই বলি তার সঠিক বর্ণনা দিতে কোনদিন আমরা পারবো না প্রসব করেছেন আপনাকে সে কষ্ট স্বীকার করেছে আমরা জানি প্রসব হওয়ার আগে অনেক জায়গাতে মানে গ্রাম শহরে এরকম পরিবেশ আছে এরকম আপনার আছে যে ওই মেয়ে যার প্রসব হবে সে তার আত্মীয় সজনদের কাছে তার পরিবারের কাছে মা চলাম মা করে দিও তার মানে সে মনে করে মনে হয় যেন এই প্রসবই আমি মারা যাবো মনে হয় যেন এই আমার জীবন এতে শেষ হয়ে যাবে মানে কত বড় একটা বিশ্বাস কারণ তার সে জানে যে এটা চরম কষ্টের ব্যাপার এই প্রসব হতে গিয়ে কতজন মারা যাচ্ছে এই দৃষ্টান্ত আমাদের কাছেই রয়েছে আমরা তো সকলেই জানি যে প্রসব হতে গিয়ে বহু মেয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এবং চলে যাচ্ছে আল্লাহ কোন কাজে যাবে না তাদেরকে এ ব্যাপারে তাদের কোনো কথা না শুনে আমরা দুনিয়াতে যতদিন থাকব তাদের সাথে সদ ব্যবহার করব। মানে আপনার বাপ আপনার মা তারা অন্য পথের পথিক তারা অন্য রাস্তা ধরেছে ইসলামের রাস্তায় তারা নেই কিংবা তারা ওয়ামুসলিম তারা মুসলমান হয়নি আপনি মুসলমান হয়ে গেছেন তাই জানিয়ে দিয়েছি অতএব তারা যদি আমার সাথে কাউকে শিরিক করতে বলে এই শিরিখ মূলক কাজে তাদের সাথে তোমরা খবরদার তাদের কথা শুনবেন হ্যাঁ যতদিন তারা দুনিয়াতে থাকবে তাদের দেখাশোনা তাদের খবা পড়া তাদের প্রয়োজন তাদের চাহিদা তাদের সুবিধা অসুবিধার খেয়াল এগুলি কিন্তু তোমাদেরকে রাখতে হবে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে ভাইরা আমার এখন একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আসছি সাথে থাকুন मानव मुक्ति प्रेरण कर सर्वदा इस प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना जानुन, शांति जुन्न इस्लामेर अभधा, शमाजे शांति प्रतिष्ठाय इस्लाम, काल रात, शाड़े आर्टायब आप्पुनो शंप्रचार, शकाल शार्टायब बांगलादेशे, पीस्टीवी बांगधाय, यहनी यल्बी मुहांब डायलाग, डिस्कॉशन, डिस्क debate, to debate, rebuttal, rebuttal, rebuttal. rebuttal. conclusion, conclusion, eliminate misconceptions about religion, get enlightened, witness Dr. Zakir Naik in a battle of words, dekhun, shammukh shamore, prothi riyash rat not aip, a puno sham prachar, shakal chay doshtay bangladeeshe, peace tv bangladeeshe, muhammad sallallahu alayhi wa sallamir, moni muhtar.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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে থাকার জন্য বলছিলাম যে মা যখন প্রসব করতে যায় তখন অনেক কাছে মাপ কারণ তার মনে এরকম বিশ্বাস থাকে আর এটা বাস্তবে আমরা অনেকেই দেখি যে সময় কত নারী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে একটি শিশুকে জন্ম দিতে গিয়ে একজন মায়ের জীবন দুনিয়া থেকে বিদায়ী হচ্ছে জীবনের দুনিয়ার সবকিছু সমস্ত শোক শান্তিকে ত্যাগ করে দিয়ে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে তাহলে প্রসব কষ্ট চরম কষ্ট এই মাছ আর কোন ফ্যাক্টরিতে এমন দুধ আবিষ্কার হয় না যে দুধটি মায়ের দুধের সাথে তুলনা করা যাবে বা যে দুধটি মায়ের দুধের মতন হবে আজকের বর্তমান বিশ্বের কোন ফ্যাক্টরিতে কেউ এরকম দুধ আবিষ্কার করতে পারেনি এবং প্রত্যেক ডাক্তাররা বলেন মায়ের দুধের মধ্যে যে জিনিস আছে সে জিনিস কেউ তৈরি করতে এবং কেউ সৃষ্টি করতে পারবে না কেন কারণ এই দুধ আবিষ্কার করেছেন মহান আল্লাহ আমরা যখন দুনিয়াতে আসি মায়ের পেটে যখন থাকি তারপরে দুনিয়াতে যখন আসি আমার দুনিয়াতে আসার আগেই মহান আল্লাহ রবুল আলমিন আমার মায়ের বুকে দুধ আবিষ্কার করে দেন আমার খাদ্য আমার খাবার আমি যত ছোট থাকি আমার ওই বয়সে কোন বয়সে কতটা পাতলা কতটা গাড়া আর কতটা পরিমানে কি রকমের পরিবর্তন করতে থাকে আমি বাড়তে থাকি মায়ের মধ্যে পরিবর্তন হতে থাকে যতটা পাতলা যতটা যে রকম ভিটামিনের দরকার মোহান আল্লাহ রবুল আলমিন আমার জন্য ওই মায়ের বুকের মধ্যে তার কুদরতি নিজামে পরিবর্তন করতে থাকেন আর এই দুধ পরিবর্তন হতে থাকে এর কোনো বিকল্প নাই এই দুধ পান করিয়েছেন আমার মা আপনার মা আপনাকে পান করিয়েছে যখন আপনার ওই দুধ ছাড়া মায়ের দুধ ছাড়া আপনার কোনো উপায় ছিল না মা আমার চরম খেয়াল রেখেছে আপনারা জানেন আমরা সবাই জানি মায়ের কোলে যখন ছেলে থাকে মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে কিন্তু তার কান সব সময় দাঁড়িয়ে থাকে ওই শিশুটার প্রতি যে ওই বাড়িতে ঘুমিয়েছে একটু আওয়াজ কানে গেলি মা সব কাজ ছেড়ে দিয়ে দৌড়ে শিশুর কাছে যায় বুকের মধ্যে জড়িয়ে নিয়ে দুধে লাগিয়ে দেয় এবং দুধ খাওয়ায় আল্লাহ বলছেন অফিসা আলু হুফি আমাই তোমাকে দুই বছর ধরে দুধ পান করিয়েছে তুমি তৈরি হয়েছ ওই মায়ের দুধ খেয়ে মায়ের বুক থেকে টানতে টানতে তুমি এত বড় হয়ে গেছো অথেবিসি ওয়ালে ওয়ালে দে তারপরে তোমার খাদ্যের ব্যবস্থা তুমি কি খাবে তোমার খাওয়ার প্রয়োজন আছে সেই দুধের আবিষ্কার তোমার মায়ের বুকে আমি আল্লাহ করে দিয়েছি আর সেই সাথে সাথে তোমার মা বাপের কৃতজ্ঞতাও জ্ঞাপন করবে কারণ তারা তোমার জন্য এতগুলি করেছে তোমাকে দুধ পান করিয়ে তোমাকে মানুষ করেছে ইলে মাসির মানে আমার কাছেই ফিরে আসতে হবে যদি তোমরা এগুলি না করো আমি যা বললাম মায়ের কৃতজ্ঞতা জ্ঞাপন যদি না করো পিতা মাতার যাতে সদ না করো তারা এত কোরবানি দেওয়ার পরে যদি তোমাদের ব্যবহার তাদের সাথে ভালো না হয় তোমাদের আচরণ যদি তাদের সাথে ভালো না হয় তাহলে মনে রেখে দিও ইলাইয়াল মাসির ফিরে তো আমার কাছেই আসবে তোমরা যাবে কোথায় তোমরা যাবে কোথায় তোমরা কোথাও যেতে পারবে না একটা দিন আসবে যখন তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে তখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিব ব্যবহার করার কথা আল্লাহ রব আলম শিখিয়ে দিয়েছেন ওরকম ব্যবহার যদি না করি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন যদি না করি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন যদি না করি তাহলে কথাটা জেহেনে মাথায় মনে রাখতে হবে যে একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যেদিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞাসা বাদ করবেন বলো তোমার মায়ের সাথে ভালো ব্যবহার কেন করি বলো তোমার বাপের সাথে মা তোমার কষ্ট কেন পেয়েছিল কেন তোমার তোমার তোমার মা থেকে সদ ব্যবহার পায়নি কেন তাদের মুখে হাসি ফোটাতে পারি কেন তাদের সুখের ব্যবস্থা করতে পারো কেন তাদেরকে কষ্ট দিয়েছিল নিজে সুখে ছিলে। নিজে আরামে ছিলে নিজের বিবি বাচ্চাদেরকে নিয়ে চরম সুখের সংসার পেতেছিলে আর তোমার বুড়ি মা বাপ কোথায় আছে তাদের খোঁজ খবর সদ ব্যবহার করার নির্দেশ স্বয়ং দিয়েছেন আল্লাহ যিনি আমাদের সষ্টা সমগ্র সার্বভৌমত্বের সত্তা পৃথিবীর সস্তা সেই আল্লাহ আমাদেরকে বলেছেন মা সাথে সুন্দর ব্যবহার করতে হবে মা যদি কোন ছেলেকে অন্যায় কাজ করতে বাধ্য করে আল্লাহ দেখেন আল্লাহ রবুল আলমিন এ সমস্যার সমাধান আমাদেরকে দিয়েছেন সুরা লোকমানের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াইন জাহাদ যদি তারা তোমাদেরকে কোন অন্যায় কাজ করতে বাধ্য করে এরকম কাজ করতে যদি তারা বাধ্য করে আল্লাহর অবাধ্যে কারো আনুগত্য করা চলে না আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টিমূলক কোন কাজে পিতামাতার মাতার কথা শোনা যাবে না তাদেরকে এ ব্যাপারে তারা অ মুসলিম তারা মুসলমান হয়নি আপনি মুসলমান হয়ে গেছেন এখন সেই অ পিতামাতার সাথে কি আপনি তাদের কথা শুনবেন আল্লাহ বলছেন না এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা আনুগত্য করবে কিন্তু কখন কখন কোন ক্ষেত্রে তাই জানিয়ে দিয়েছি অতএব তারা যদি আমার সাথে কাউকে করতে বলে এই কাজে তাদের সাথে তোমরা দেখাশোনা তাদের খবাপড়া তাদের প্রয়োজন তাদের চাহিদা তাদের সুবিধা অসুবিধা খেয়াল এগুলি কিন্তু তোমাদেরকে রাখতে হবে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে তো ভাইর আমার কথা হচ্ছে যে মা বাপ যদি আমাদেরকে শরীয় বিরোধী কোন কাজ করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু মা বাপের মানে আনুগত্য করা যাবে না এবং মা বাপের কথা শুনে চুরি করা যাবে না মা বাপের কথা শুনে কাউকে যখন মা বাপ আমাদেরকে শরীয়ত বিরোধী কোন কাজ করতে না বলবে হ্যাঁ দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করব এই কথাটা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিলেন তো মোট কথা হচ্ছে কোরআনের আয়াতের দ্বারাই আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম যে মা বাপের মর্যাদা আর মা বাপদের সম্মান আল্লাহ রব আলের কাছে অনেক বেশি আর আমাদেরকে আল্লাহ বলে দিলেন শিক্ষা দিলেন যে আমরা আল্লাহ করব। একজন আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করবো রাসুল আল্লাহ আল্লাহর কাছে সব থেকে প্রিয় কাজ কোনটা কালা আর সালাত আল্লাহা আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় কাজ হচ্ছে যে সময়ে নামাজ আদায় করা নামাজ পরে কিন্তু মন হয় তখন যায় আদান হয়ে গেছে এই জামাতের শুরু হবে টাইম হয়ে গেছে এখন তাড়াতাড়ি গিয়ে জামাতে সামিল হতে হবে এরকম তাড়াহুড়ো করে বলে যাচ্ছি পরে নেবো এরকম মনে করে না এটা কিন্তু চলবে না কেন কারণ নামাজের সময় আছে একটা আল্লাহ কর্তৃক আর আল্লাহ যখন তাইবেন তখন নামাজ পড়বেন এটা কিন্তু চলবে না তাই তো আল্লাহ রব আলিন বলছেন ওয়াইল মুসাল্লিন যে নামাজিরা তাদের নামাজ থেকে উদাসীন মানে নামাজটা ঠিক মতন সময়ে পড়তে যায় না যখন ইচ্ছা হন তখন যাই যখন ইচ্ছা হয় পড়ছে পরে নিচ্ছে এই কথা তো মোট কথা হচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ বিন মাসুদ যে সব থেকে প্রিয় কাজ কি আল্লাহর কাছে তো আল্লাহ নবী বললেন আসাল সব থেকে প্রিয় কাজ হচ্ছে সময়ে নামাজ আদায় করা আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে এই যে প্রথমত নামাজ সময়ে আদায় করা এটা আল্লাহর কাছে অতি প্রিয় কাজ আর দুই নম্বরে হচ্ছে পিতা মাতার সাথে সদ ব্যবহার করা আল্লাহর কাছে উত্তম কাজ আল্লাষ্ঠা হোক তার জন্য জিহাদ করা যান দিয়ে জিহাদ করা মাল দিয়ে জিহাদ করা জবানের মাধ্যমে জিহাদ করা কলমের মাধ্যমে জিহাদ করা বিভিন্ন ভাবে জিহাদ করা যাতে করে আমাদের দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হতে পারে প্রয়োজনে সাথে কি ব্যবহার করতে হয় এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাদিসের মাধ্যমে মা বাপের কথা এবং মা বাপের গুরুত্ব দিয়ে বলছেন যে প্রিয় কাজের মধ্যে হচ্ছে যে মা বাপের সাথে সদ ব্যবহার করা ভাইরামার দর্শক বৃন্দ কথাটা খুব মনে রাখবেন কথা আল্লাহ বলেছেন ছোট নজরে খাটো করে দেখবেন না তাদের মর্যাদার কথাটা বিরাট আকারে ভেবে রাখবেন তাদের সম্মানের কথাটা বিরাট আকারে মাথায় রাখবেন কারণ তাদের সম্মানের কথা মাথায় বিরাট আকারে না রাখলে পারান এটাকে তুচ্ছ জ্ঞান করলে পারান আপনি হয়তো ভুলেই থেকে যাবেন আপনি এটাকে ছোট মনে করেই থেকে যাবেন এইভাবেই হয়তো আপনি কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে কেন করি ভালো ব্যবহার কেন করি কালকে কেয়ামতের মাঠে মহান আল্লাহ রবুল আলমীর কাছে এই ব্যাপারটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটাকে বড় করে দেখা হবে এবং কালকে কেয়ামতের মাঠে মহান আল্লাহ রবুল কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন যে যেখানে আছেন আল্লাহ রবুল আলমিন সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত faces he listens my question is about the beard about imamati what are the people believing he answers so number one is the help of allah he satisfies in the light of glorious quran and authentic hadith if allah helps you believe me you have to get successful catch dr zakat বাংলাদেশে আল্লাহ কে ভয় একমাত্র আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য मृत जीवे अब गुड़ हर खाद्य मानदार हेदायत पथे थक पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिम मालिक তিনি ছাড়া মাবুদ নেই হারাম বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে